আয়সা রজি আল্লাহ তাল্লাহ বর্ণিত তিনি একবার বললেন রাজ্যে আমরা নতুন চাঁদ দেখতাম আবার নতুন চাঁদ দেখতাম এভাবে দু মাসে তিনটি নতুন চাঁদ দেখতাম কিন্তু এর কোন ঘরেই আগুন জ্বালানো হতো না উরাহ রদিয়ালাহু বলেন আমি জিজ্ঞেস করলাম খালাহ আপনারা তাহলে বেঁচে থাকতেন কিভাবে তিনি বললেন দুটি কালো জিনিস অর্থাৎ খেজুর আর পানি শুধু আমাদের বাঁচিয়ে রাখত কয়েক ঘর আনসার রাসুল্লাহ সাল্লা সাল্লাম এর প্রতিবেশ ছিল তাদের কিছু দুগ্ধবতী উঠনি ও বকরি ছিল তারা রসুলুল্লাহ সাল্লা সাল্লাম এর জন্য দুধ হাদিয়া পাঠাত তিনি আমাদের তা পান করতে দিতেন